ألم تروا أن الله سخر لكم ما في السماوات وما في الأرض وأسبغ عليكم نعمه ظاهرة وباطنة ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى ولا كتاب منير وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما وجدنا عليه آباءنا أولو كان الشيطان يدعوهم إلى عذاب السعيد ومن يسلم وجهه إلى الله وهو محسن فقد استمسك بالعروة الوثقى وإلى الله عاقبة الأمور ومن كفر فلا يحزنك كفره إلينا مرجعهم فننبئهم بما عملوا إن الله عليم بذات الصدور نمتعهم قليلاً ثم نضطرهم إلى عذاب غليل ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولن الله قل الحمد لله بل أكثرهم لا يعلمون لله ما في السماوات والأرض إن الله هو الغني الحميد ولو أن ما في الأرض من شجرة أقلام সুরত রকমান থেকে আমাদের তফসির চলছে আজকে বিশ নম্বর আয়াত থেকে নিয়ে আঠাশ নম্বর আয়াত পর্যন্ত আপনাদের সামনে পেশ করলাম বলছেন তোমরা কি দেখছো না আল্লাহ তোমাদের জন্য আকাশে জমিনে যা আছে তোমাদের কল্যাণার্থী তোমাদের কল্যাণের কাজে নিয়োজিত করে দিয়েছেন তিনি তোমাদের উপর তার নিয়ামত রাজি প্রকাশ্য ও প্রকাশ্য নিয়ামত পরিপূর্ণ করে দিয়েছেন কিছু মানুষ এরকম আছে যারা আল্লাহর ব্যাপারে হেদায়ত না পেও এরকম করে তার কাছে প্রদর্শনমূলক কিছু নেই কিন্তু সে এরকম করে এরকম বলে আলো ছড়ায় যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তার অনুসরণ করো তার অনুসরণ করব যে পথে আমরা আমাদের বাবদে আল্লাহ বলছেন যদিও শয়তান তাদেরকে জাহান্ন দিকে ডাকে তারা সে পত্রন করবে চেহারা মুখমন্ডল আল্লাহর কাছে সুপোর্ট করে দিবে আত্মসমর্পণ করবে আল্লাহর কাছে ওহু মুহসিন আর সে নিজে নে কামল করবে সে মজবুত সুদৃঢ় আল্লাহর কাছে যদি কেউ কুফরি করে ক্যাফির হয়ে যায় তাহলে তার কুফরির কারণে আপনি ব্যতীত চিন্তিত হবেন না তাদেরকে ইহুম আমাদের এইদিকে ফিরে আসতে হবে তারা যেসব কাজ করেছে আল্লাহ অন্তরে যা আছে সব জানেন আমি তাদেরকে ভোগ বিলাস করার জন্য অল্প কিছু সামগ্রী দেব বা কিছুদিন অবকাশ দিব তারপরে আমি তাদেরকে কঠিন শাস্তির দিকে হাঁকিয়ে নেব যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন সৃষ্টি করেছে তখন তারা বলবে আল্লাহিলাম আপনি বলুন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর হামিদ নিশ্চয় আল্লাহ আত্মনির্ভরশীল সবকিছু থেকে অমুকি আল হামিদ প্রশংসার হোক প্রশংসার হো যেসব গাছ রয়েছে তা যদি কলম হয়ে যায় আর এক সমুদ্র এর সাথে আরো সাত সমুদ্র মিলিয়ে ওগুলোর পানি কালী বানিয়ে দেয়া হয় তাহলে আল্লাহর বলি শেষ হবে না হাকিম নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী প্রা হুকুমীবিত হওয়া এটা ইল্লা সিন ওয়াহেদা একই যানের মতো। একই প্রাণের মতো। এক প্রাণকে সৃষ্টি করা আবার এক প্রাণকে আবার পুনরায় জীবিত করা যেভাবে একটি প্রাণ ওই রকম সমস্ত সৃষ্টিকে সমস্ত করা আল্লাহ এত কোটি মানুষ কে জিন্দা করা আর এত কোটি মানুষকে মারা এক প্রাণের মত আল্লাহ নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা আছি প্রথম রব আলীন তার একত্ববাদের বর্ণনা কে করতে গিয়ে বলছেন আমাদেরকে বুঝাচ্ছেন আমি হচ্ছি এক সৃষ্টিকর্তা এক মালিক এক প্রতিপালক এক রক্ষণাবেক্ষণকারী এক সবকিছুর পরিচালনাকারী এক রিজেক্টদাতা এক বিপদ দূরকারী এক বিপদ নাজিলকারী এক সবকিছু এক কয়োজন আমাদের আল্লাহ রব কয়জন মালিক কয়োজন কয়জন এক যদি আল্লাহ হবে এক তো আল্লাহ বলছেন তোমরা কি দেখছো না আমার এইসব বলি। তোমাদের জন্যই আমি আকাশে জমিনে যা আছে উপরে নিচে সব তোমাদের কাজে লাগিয়ে দিয়েছি লাগিয়ে দিয়েছেন সূর্য দেখছেন সূর্য যদি না উঠে তাহলে কি অবস্থা হবে যদি অন্ধকার হয় তাহলে কি অবস্থা হবে চন্দ্র যদি না হয় তাহলে কি অবস্থা হবে বৃষ্টি যদি না হয় কি অবস্থা হবে তরুলতা গাছপাতা যা আছে তা যদি না হয় কি হবে অনুগত না থাকতো তাহলে আমাদের কি অবস্থা হত আপনি বলছেন মাছ খাচ্ছেন বাংলাদেশিরা বেশিরভাগ মাছ খায় তাই না বাঙালিরা মাছ খাচ্ছেন যদি রব আলমীর সমস্ত মাছ তলিয়ে দেয় আর আপনার মাছের নাগালে না যান তাহলে কি খাবেন হয়তো বলবেন না যাব আমরা শুধু খাবার হয়তো বলবেন না না এখনো বকরি আছে বকরি খাবো বকরি শেষ করে দিলেন তখন আচ্ছা কি খাবে গরু খাবো আচ্ছা গরু খেলে পরে আর কিছু নাই বলছে হাঁস পাঁচ এই কিছু কিছু আছে ওগুলো তো খাবে কি আমাদের নিয়োজিত করেছেন তাহলে আমরা কেন আল্লাহ রেক্টবাদ মানছি না সবাই বলল মানছেন আল্লাহর রেক যদি আল্লাহ দিকে মানো তাহলে সামনে আসছি তো এরপরে বলছেন রূপে পর্যাপ্ত পরিমাণ তোমাদের সামনে পেশ করে দিয়েছেন কত নিয়ামত একটা বন্ধ হয়তো আরেকটা একটা নাই তো আরেকটা আল্লাহ নিয়ামতো শেষ নাই যদি তোমরা আল্লাহ চাও। তাহলে আজকের প্রত্যেকটা শ্বাস যদি আপনার শ্বাস বন্ধ হয়ে যায় একটা কি করবেন আপনি হালকা অক্সিজেন দেওয়ার জন্য অল্প সময় পাঁচ মিনিট দশ মিনিট কালকে আমি এক জায়গায় গেলাম হসপিটালে দিয়েছে কিন্তু ওখানে চিকিৎসা যথেষ্ট ছিল না যেতে হলো আরেক জায়গায় ও দিয়েছে বলছে এটা নিম আর এটা একটা ইনজেকশন ইনশাল্লাহ সব সেরে যাবে এবারে দিলো অক্সিজেন আর কি প্লাস দিয়ে আরো কি দিয়েছে ওইটা আমার কাছ থেকে বাদ দিন এই জন্য হয়তো তারা এটা দেয় তাইতো এবারে এই অক্সিজেন নেয়ার জন্য যদি অল্প সময়ের জন্য ত্রিশিয়ার লাগে আর এটা তো আসল না কারণ আসল অক্সিজেন বাইরে আছে আমাকে দিতে হবে কত টাকা দিবেন আপনি দিতে পারবেন আল্লাহ যদি বলেন হ্যাঁ রে হ্যা একটা শ্বাস নিচ্ছ এর পরিবর্তে সারা দুনিয়া দিয়ে তুমি দিয়ে দিবে যদি তোমার তফিক থাকে তারপরে কি তাহলে যা পাচ্ছি কে দিচ্ছে জাননাতে গেলে মানুষ সবসময় তসবি পাঠ করতে থাকবে যেভাবে যেভাবে স্পষ্ট হচ্ছে ওই রকম তসবি না বললে তার রকম কষ্ট হবে তারা ওখানে অটোমেটিকলি আল্লাহর আল্লাহ আর গুণগান বর্ণ বর্ণনা করতে থাকবেন সুবাহ তাহলে কি বোঝা গেল পৃথিবীতে আমরা যে সব নিয়ামত উপভোগ করছি এইসব নিয়ামতার সুক্রিয়া আদায় করি তাহলে রব আলিন আমাদের উপর খুশি হবে আর তার নিয়ামত পৃথিবীতে আরো বাড়িয়ে দিচ্ছেন আহ এর বদলা প্রতিদান আল্লাহ দিবে আপনি যদি যখন জান্নাতে যান তখন আমরা বুঝতে পারবো কি প্রতিদান আল্লাহ দিয়েছেন আমরা সবাই যেতে চাই জান্ন ইনশাল তাহলে আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করবো আল্লাহ বলে যদি তুমি আল্লাহ নিয়ামত গুণনা করতে চাও তাহলে আল্লাহ নিয়ামত গুণে শেষ করতে পারবে না কিন্তু মানুষ হচ্ছে জালিম মানুষ হচ্ছে অকৃতজ্ঞ না চকুর এবারে যদি আরো ইসলামের বিরুদ্ধে লড়াই করে আলিমুল কে হত্যা করে নবী করিম সাল্লি ইসলামের সুন্নত নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে হালাল হারামের ভেদাভেদ বুঝে না হালালকে হারাম বানিয়ে নেয় আর হারামকে হালাল বানিয়ে নে তাহলে এর মতো কিনা খবরদার দল করো না খবরদার দল দল তোমার সাথে যাবে না তুমি যখন মরবে তখন তুমি একা দাম দুঃখা বলেন তো উত্তর দিন কয়জন যাবে হ্যাঁ রে হ্যাঁ মায়ের পেট থেকে যেভাবে বের হয়েছে একা ওইরকম রকম তুমি কবরও যাবে একা স্মরণ করো মত কি একদিন মরতে হবে এইসব হচ্ছে। ওরা যখন মারা যায় অনেক কাফির অনেক নাস্তিক মারা যাওয়ার শুনেছেন কবুল না আগে নাস্তিকেরা আগে বগেই তোমার আল্লাহর দিকে রুজু করে। আল্লাহর একত্রবাদ মানো যদি তুমি বলো আমি সব করতে পারি এটা এমনি চলছে প্রকৃতি তাহলে তুমি তোমার নিজেকে নিয়ন্ত্রণ নিজে রাখছো কেন কারণ তোমার নিয়ন্ত্রণ তোমার কাছে নয় এই নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে আল্লাহ আল্লাহ আমাদেরকে যে হেদায়ত দিয়েছেন প্রথম নম্বর হচ্ছে এইটা ইসলাম বড় নিয়ামত কোনটা ভাই ইসলাম যদি আমরা এই নিয়ামতের সুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে হেদায়াত দিয়েছে আল্লাহ আমাদেরকে ইসলামের পথ দেখিয়েছে আল্লাহ আমাদেরকে কোরআন পথ দেখিয়েছে আমার আদায় করে বাকি অন্যান্য যেসব নিয়ামত রয়েছে ওগুলো কি করবো তাই যে কোনো নিয়ম পাচ্ছি আল্লাহর শুক্রিয়া করবো বলবো আলহামদুল্লাহ ত্রুটি করবেন না আল্লাহ দে আর পথ খুলে দে বলে যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ বের করে দেন আর তাকে এমন ভাবে রিজেক্ট দেন যেভাবে তার কল্পনাও হয় না কল্পনাচিত আপনি বলেন সব বন্ধ হয়ে গেছে কমে গেছে আগে অনেক টাকা বাইরে কমাই করতাম এখন সব নষ্ট করে দিয়েছে না আর এখানে থাকে লাভ চিন্তা ভাবনা অনেক তাই না দেখো একটু সময় করো আল্লাহকে ডাকো আমরা সবাই আল্লাহকে ডাকবো ইনশাল বন্ধ হয়েছে হয়তো পরীক্ষা স্বরূপ আমরা এই অবস্থায় যদি আল্লাহকে ডাকি রুজু করি তাহলে আসবে হয়তো আমরা গুনে গুনে শেষ করতে পারবো না ইনশাল ওয়াদা সবার করে আল্লাহর দিকে রুজু করলে আলমিন আল্লাহ আল্লাহ আল্লা জায়গায় সবচেয়ে মানুষের কাজে লাগিয়ে দিয়েছেন আর তার নিয়ামত রাজির কথা আল্লাহ স্মরণ করিয়ে দিয়ে বললেন তোমরা আমার একত্রবাদ মানো পরে বলছেন কিছু মানুষ আছে আল্লাহ একত্রবাদ মানে না ওই নাস্তিকই চলে এলো আপনি হয়তো বললেন গিরে খেয়ে শুধু নাস্তিক হ্যাঁ যারা আল্লা ব্যাপারে ইলিম ছাড়া কথা বলে কোন জ্ঞান নেই এমনি অনুমানিক আল্লাহকে মানে না বলে আমি লোক আসছে যাচ্ছে কেউ তো আর পৃথিবীতে আবার ফিরে আসলো বলে কিন্তিক আল্লাহ রব আলমী তার কালামে কতবার কত রকমের যুক্তি পেশ করেছেন বলছেন দেখু এই জমি যখন শুকিয়ে যায় জমি থেকে কিছুই উৎপন্ন হয় না তখন আমি উপর থেকে পানি বর্ষণ করি তারপরে পানির মধ্যে মাটির মধ্যে পানি ঢুকে তার মধ্যে আবার জীবন আসে এই জীবন আসার পরে তারপর থেকে এই মাটি থেকে উদ্ভিদ উৎপন্ন হয় চত্বনা বিদ্যা বলেন তো পানি না হলে আমরা কিছু খেতে পারবো সবজি শাক টমেটো আর শশা আর লাওয়ার আর কুদু কিছু পাবেন কিছুই পাবেন না ধান গম যা খাচ্ছেন আল্লাহ বলছে দেহ উপর থেকে পানি বর্ষণ করি তারপরে মাটি থেকে উদ্ভিদ করি এগুলো আমি করি ওইরকম আমি তোমাদেরকে তোমাদেরকে মারবো পুনরায় আবার তোমাদেরকে উত্তৃত করবো সব তাহলে আমাদের সকলের বিশ্বাস আমরা ইনসা আল্লাহ আবার দুবারা উঠবো উঠব না আমরা হচ্ছে মুসলমান আমরা এইসব কাফিরদের মতোনা নাস্তিকদের মত না মুসিকদের মত না হুদ না আল্লাহর পক্ষ থেকে কোন রকমের কমান আর না তাদের কাছে কোন রকমের গ্রন্থ রয়েছে দলিল উপস্থাপন করার মতো যে গ্রন্থ আলো ছড়াচ্ছে কোরআন করিম হচ্ছে কিতাবনির থেকে আলো হয়। বিচ্ছরিত হয়তদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত মুসলমান পৃথিবীতে থাকবে আর মুসলমান যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবে তত দিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না নবী করিম সাল বলেছেন লা আল্লাহ আল্লাহ। যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ অর্থাৎ আল্লাহর একত্রবার যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না একটা মানুষ মহজুদ হবে না সুবাহ আল্লাহ এক মুসলমানের ইজ্জত আল্লাহর কাছে দুনিয়া ধ্বংস হয়ে যা থেকে আরো বেশি ইজ্জত অর্থাৎ সমস্ত দুনিয়া থেকেও আরো বেশি ইজ্জত হচ্ছে এক মুসলমানের ইজ্জত এক মুসলমানের ইজত দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া থেকেও আরো বেশি খারাপ হচ্ছে একটা মুসলিম হত্যাকাণ্ড একটা মুসলিম বলছেন আল্লাহ রসুন তাই কত মুসলিম হত্যাকাণ্ড ঘটছে বাংলাদেশের দিকে দেখুন তো এখন অবস্থা যেমন এখন মানুষ মানুষ হচ্ছে না পিঁপড়া না মুরগি আল্লাহ আলম আগে আমাদের ছোটবেলা আমরা দেখতাম একটা বকরির ছিল মুরগির ও কদর ছিল বিড়ালেরও কদর আছে বিড়ালের কদর কি মানুষেরই কদর নাই আবার মুসলমানের কদর নাই সরাসরি গুলি মেরে মুসলমানকে হত্যা করে ইন্না দিল্লা ইন্না খবর দা মুসলমানদেরকে সচেতন করা দরকার দলবল করে কি করবে একটা আরেকটাকে মারে আরেকটা এরকম আর সবচেয়ে বড় জুলুম যেটা সেটা হচ্ছে নাস্তিক কবাদ বাংলার মাটিতে আল্লাহ আমাদের হেফাজত করুন এরপরে রব্বুল আলমী বলছেন এই মুসরিদদের কথা কতবার নাস্তিকের মধ্যে সামিল বেদিনের মধ্যে সামিল কি বলছেন وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما وجدنا <تصفيق> قالوا بل نتبع ما وجدنا عليه آباءنا أولو كان الشيطان يدعوهم إلى عذاب السعيد جهن تدريكي بلاها ہے তোমরা আল্লাহ যে কিতাব নাজির করেছে তার অনুসরণ করো তার প্রতি চলো তখন তারা তা অস্বীকার করে বলেন না এরকম হতে পারে না আমরা যে পতি আমাদের পেয়েছে পেয়েছি সে বাপদাদেরকে আমরা চল আপনি কি বলেন এটা আমার কথা না আল্লাহর কথা আল্লাহ কি মিথ্যা বলেন সত্য বলে হ্যাঁ আল্লাহ বলছেন এইসব মুসিকদের কথা সৌরাতুল লোকমান একুশ নম্বর একুশ নম্বর আয়াত এরকম না তোমার এইসব সব জায়গায় মূল্ কি চলে না হ্যাঁ যে পথে বাবদা চলছে সে পথেই এতদিন শুনলাম না এটা বেদা হয়ে গেছে এখন বেদা এটা মানব না অনেকে বলে কিনা কিরকম বিদা তো হয়ে গেল মানবো না আমার বাপ করেছে দাদা করেছে পর্দাদা করেছে এর করেছে আমরা শুনেছি হ্যাঁ ছাড়তে পারে কি রকম এই হচ্ছে ভুল আমাদের এই দলিল হচ্ছে মুশ্রিকদের মুসলিমদের এটা দলিল হয় না মুসলিম কি বলবে ইমাম আবু হালিবা যেরকম বলেছেন রহমতুল্লাহ আলিহী ইদাধু ফাহু আহমেদ হাবি আমি মানব না এটা আমার মত কিন্তু হানিফ কি বলেছেন হাদিফ সই হলে ওইটি আমার মধব আগে আমার এটা এক পত দিয়েছিলাম জানিনা কেয়াজ করে অনুমান করে ফতোয়া দিয়েছিলাম যেহেতু আমার কাছে অন্য কোনো এলিম ছিল না হাদিস পাইনি এই জায়গায় না ওইটা রহিত হয়ে গেছে আমি আগে না জেনে ফতোয়া দিয়েছিলাম যেটা আগে হয়েছে আল্লাহ মাফ করবে কিন্তু এখন যদি আবার স্বেচ্ছায় হাদিস হাদিস পেও আপনি হাদিসের বিরুদ্ধে ফতোয়া দেন তাহলে এটা কি মাফ হবে হবে না স্পষ্ট কিনা ভাই আপনি যেমন প্রথমে একটা কথা বললেন না এটা শুননা স্বাভাবিক অনেক মানুষ আছে জিজ্ঞেস করা হলো এটা শুনল না জানে বলে আর না জানে বলে শুনন্যত এটা বলা যাই না জেনে কি তো বলবে না যে ক্ষেত্রে তোমার জ্ঞান নেই তুমি সে পথে চলবে না তার অনুসরণ করবে না সে বিষয়ে তুমি কোথাও বলবে না কিন্তু ভুল হয়ে গেছে যেমন একটা আলিম একজন আলিম তিনি আলিম মানুষ জানেন কোরআন শূন্য ভুল বসু তো বলার ছিল একটা হয়ে গেছে আর একটা এরকম হতে পারে কিনা এখন ইউটিউবে ছেড়ে দিয়েছে আর বুঝি ইউটিউব ইন্টারনেটে ওই ভুলটাই ছেড়ে দিয়েছে পরে তিনি জানতে পারলেন এখানে ভুল হয়ে গেছে কিন্তু যেমন আবুল হাসানি রহমতুল্লাহ আলী আলিম ছিলেন প্রথমে তিনি মহতজুলি ছিলেন বা ছিলেন বেদাতি পরবর্তীতে মারা যাবার পূর্বে আল্লাহ তাকে তিনি একটি কিতাব লিখেছেন আল ইনাবা আল ইনাবা ওই কিতাব লিখে সব সতর্ক করে গিয়েছেন বলছেন আমার এইটা হচ্ছে সহিদা কিন্তু আমার দেশে বা এখানে ওই যে আবুল হাসান তার আগের আকিদাকে এই মানুষ ফলো করে পরের টাকে না যেসবা দিয়ে গেছেন যেগুলো ঠিকই আছে এগুলোর আমল করা আমাদের জন্য স্পষ্ট কিনা ভাই জায়জায় বলেন তোমার আব্বা একটা কথা বললেন আগে বাবা এটা কর বাপের নির্দেশ মানা জরুরি আপনি কি বলবেন না বাপের নির্দেশ আমি বিলম্ব করব হয়তো তিনি বলেছেন এটা করো আমি দুই দিন পর করব এটা হবে না সাথে সাথে করতে হয় এটা আমরা বুঝি আচ্ছা আমার যদি একটা ছাত্র হয় মনে করো বুঝতে চাকিদের ব্যাপার খালে বা অথবা আপনার একটা ছাত্র আপনি বললেন বাবা আমার জন্য একটা থেকে একটা জুজ নিয়ে আস ঠিক না সে বললো বলেছে কোনো অসুবিধা নেই শেষ হোক তারপর নিয়ে আসব এরকম হয় নাকি কিন্তু যদি ছাত্র বুঝতে পারে উস্তাদ এখন বলেছেন কিন্তু এখন তার প্রয়োজন নেই পরে আনবো তো পরে আনবো এটা তো আমরা বুঝি বাপ বলেছেন একটা কাজ এখন তার প্রয়োজন নেই এটা আমরা বুঝতে পারছি পরে তাহলে এটা পরে নিয়ে আসবো কিন্তু যে কাজ উপস্থিত সময় করতে হয় উপস্থিত সময় আপনি যেমন দিলেন হসপিটাল গেলেন আপনি রক্ত দিলেন যতটুকু তারা ওই সহযোগিতা করলেন রক্ত দেওয়ার পর আমি নিজে দেখেছি ওই তারা একটু ওখানে জুস টুস খাওয়ায় হাওয়ায় কিনা তার শক্তিটা আবার ভিঙে আনার জন্য সম্ভবত তো এখন বলেছে একটা জুস নিয়ে আসবো আপনি বললেন পরিপ্রেক্ষিতে হবে প্রথমে যে নির্দেশ দিয়েছিলেন তা মানলাম পরবর্তীতে জানলাম এই যে নির্দেশ এক্ষেত্রে তার নির্দেশ পালন করা যায় না বাপের নির্দেশ পরবর্তীতে আবার এই নির্দেশ দিয়েছেন বাপ আচ্ছা এরকম হতে পারে যেমন বাপ মদ খায় বলেছে অমুক জায়গা থেকে একটা বোতল নিয়ে আসো কত টাকা ছয়শ টাকা দাম নিয়ে আসলো বাচ্চা বুঝে না নিয়ে আসছে পরে বড় হয়ে গেছে সে বুঝে এটা তো এই মুহূর্তে কি বললো না যাইজ সবাই এটা বুঝি কিন্তু এবার বাপ রেগে গেছে তো বাপকে তবুও বাপের সাথে সে নম্রতার সাথে মারুক তবু বলবে আমি আনবো না কারণে আপনি বিদাত আলিম আপনাকে বলছেন কোন বড় ব্যক্তি আপনাকে বলছেন বাবা তুমি এরকম একটা অনুষ্ঠান করো পয়সাও খরচ করতে হয় যেমন কি মৃত্যু দিবস পালন করো তোমার টাকা পয়সা অনেক লোকজন যারা অপেক্ষা গরিব ওরা গরু দে একটা আর তুমি এক গুরু করলে তুমি তো দশ গরু দিতে পারো দশটা গরু দিবে কথা বলছেন এখন ও হচ্ছে বড় আলেম বড় নেতা বাংলাদেশে মনে করছে দশগুরু কিন্তু আপনাকে জানতে হবে দশ দিলে এখানে সব হবে না গুনা হবে যদি বেতাতে হয় তাহলে সব হয় না কি হয় গুনা আমল করলেন তো ঠিকই এই আমার সমস্ত রসুল জান্নাতে প্রবেশ করবে তবে যে অস্বীকার করবে প্রশ্ন করা হল ওম্ হে আল্লাহ রসুল কে অস্বীকার করে সে জান্নাতে প্রবেশ করবে আর যে আমার তরিকা মানলো না আমার নির্দেশ মানলো না সে অস্বীকার করলো সে যাবে কোথায় কুল উম্মি আমার সকল উম্মত এখানে এই উম্মত বলতে উমতে দাওয়া নয় উম্মতে ইতো মানে ইসলাম কবুল করেছে কিন্তু নির্দেশ মানে না করে। আমাদের সুন্না বাপদাদা নয় আগে করলাম মিলাদ এখন কর্ম কেন এটা কোন দলিল না দলিল আপনাকে দেখতে হবে আল্লাহ রসুন আলহিসম দীর্ঘ নবুত প্রাপ্তির পরে তেইশ বৎসর জিন্দা ছিলেন সাল্লাম তেরো বৎসর মক্কায় দশ বছর মদিনায় আসার পরে দিন মোকম্মল হয়েছে একদম লাস্টে যখন আল্লাহর রসুন সাল্লী সাল্লাম হজ করলেন বিদায় হজ আরাফার মাঠে মাঠে অবস্থান করছেন এমনি মুহূর্তে নাজিল হয়েছিলাম আমার নিয়ম রাজি পরিপূর্ণ করে দিলাম আর আমি তোমাদের জন্য দিন ইসলামকে মনোনীত করলাম এই আরাফার মাঠে আল্লাহ রসুল সাল আরফার মাঠে অবস্থান করছেন আর যারা আরফায় গেছেন হজে গেছেন হজে তো অনেক তাই না আর যারা জানেন ইনশাল্লাহে আল্লাহ রসুন সাল্লাম এর শেষ হজে আর নবী করিম সাল্লাম নদিনায় করার পর একবারই হজ করেছেন আর এটাকে বিদায়ী হজ বলা হয় এই সময় এই আয়াতিল হলো তার মানে দিন কামিল হয়ে গেছে না আবার থেকে কেউ কিছু কমাতেও পারবে না আমি দেখি যতদিন জীবিত ছিলেন ততদিন কি তিনি তার জন্মোৎসব পালন করেছেন কোন রেবায়ত আছে কোন হাদিস আছে ওরা দূর দূর থেকে নিয়ে আছে না উদুল আবু বাকর সিদ্দিক তিনি কি তার জন্মোৎসব পালন করেছেন মৃত্যু দিবস পালন করেছেন উমরুলছেন ওসমান বিন আহ আলী বিন আবি আব্দুর রহমান বিন আউফ কি পালন করেছেন জুবাইন পালন করেছেন সাহায্য মালিক কি পালন করেছেন তলহা রানি পালন করেছেন আশার সারকুন কি পালন করেছেন আর সাহাবি বদরি গীন যেসব সাহাবা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তারা কি এই বেদাত এই জন্মোৎসব এই মৃত্যু উৎসব পালন করেছেন বুঝে এসেছে আল্লাহ রসুন সাল্লিয়া জীবিত তাকা কালে তার স্ত্রী হাদিজা রহমান মারা গেছেন হাদিজা ইসলামের শুরুতে সর্বপ্রতম হাদিজা রেহা নীম সোল্লা ইসলামের সবচেয়ে তার সম্পর্কে আমরা জগরের টুকরা যেসব সন্তান হয়েছে সকলে হাদিজা রথিয়াল পক্ক থেকে হয়েছেন আল্লাহ রসুন যেসব সন্তান সবাই কার থেকে হাদিজার পেট থেকে বের হয়েছেন শুধু ইব্রাহিম তিনি মারিয়া কি আল্লাহ হয়েছেন আব্দুল্লাহ কার ছিল খাদিজা রুহা সবসময় আল্লাহ রসুন আল্লাহ রসুন কষ্ট লাগব হতো হাদিজারহা সহযোগিতা করেছেন এই হাদিজা মার আগে আল্লাহ রসুন ইসলাম কখনো তার মৃত্যু দিবস পালন করেননি বা মিলাদ করেননি আর আমরা এসে পড়ে না না মিল না পড়ালে হয় না এইসব হুজুরকে এসেছে দেখবেন গান বাদ যন্ত্রে মিষ্টি লাগে মিষ্টি লাগে নিজের পয়সা দেয় খরচ করে লক্ষ লক্ষ টাকা এতে মিষ্টি কারণ এই কাজ এই যে মিষ্টি তোমার সামনে পেশ করে ওটা কে এই জন্য এটা লাগে ভালো আর যারা সত্যিকারের মুসলমান আপনার আমার কথা শুনে যদি কেউ নতুন করে খারাপ লাগে খারাপ পেতে পারেন কিন্তু ভালো করে বুঝবেন ভালো করে বুঝবেন তো ইনশাল কেন মানবেন না পক্ষ থেকে কখনো কে আল্লাহ রসুল মৃত্যু দিবস তার জন্মদিব ঠিক না এই নিয়ে কোন হাদিস নেই দলিল্লা বুঝছেন আপনি দেখবেন ওইসব বন্যরা যারা এর পক্ষে কথা বলে তারা এদিক সেদিক করে কথা বলে কোন সরাসরি কোন হাদিস নেই নবী বলেছেন সল্ল ইসলাম বিদাহ বিদা হতিন আল্লাহ ইসলাম সব সময় বলতেন হাজাবো এটা কুল্লু মহদেদ হতিন বিদা প্রত্যেক নতুন আমল হচ্ছে বিদা আর প্রত্যেক বিদা হচ্ছে গুমরাহী নাস্তিকদেরকে কাহির দের কে মূর্তের কে বলা হয় আল্লাহ যে গ্রন্থ নাজিল করেছেন যে কিতাব নাজিল করেছেন আল্লাহ যে ওয়াহি নাজিল করেছেন তোমরা তার অনুসরণ করো তখন তারা বলেন না আমরা সে পথেই চলবো যে পথে আমাদের আমার বাপদারা ঠিক আছে ঠিক না যদি না হক পথে দলিল্লা হকের পথ কিরকম দেখলেন কোরআন শূন্য পড়ছেন পেয়েছেন বাপদাদা মজবুত আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর কিন্তু দেখলেন কোন কেত্রে হ্যাঁ এই পথে ঠিক না বা এই পথে আমরা তার অনুসরণ করব না এরপরে আল্লাহ শয়তানের কথা মানবে তাহলে বুঝা গেল যারা বাবদাদার দুহাই দেয় তারা জাহান নামের দিকে মানুষকে আহ্বান করছে স্পষ্ট না আল্লাহ আগে বললেন বাবদাদার দুহাই দিবে না স্পষ্ট এরপর বলছেন তাদেরকে বলো যদি তারা তাদেরকে শয়তান জাহান নামের দিকে ডাকে তবু বকি তারা তাদের তারাটাকে সারা দিবে অত গেল গেলদার দোহাই দেয়া এটা শয়তানের কাজ এটা জাহান্নামের প্রতিকদের কাজ নাম দারিক আমরা বাবদার দোহাই দেব না আমাদের দলিল হচ্ছে কোরআন আর সুন্না আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তো এরপর রব আলমিন বলছেন হু ইন ফদিস মন্ডলকে আল্লাহ কাছে দেবেন মানবো আল্লাহ ও আজিবান নির্দেশ মানবো ফরোজ মানবো যদি ফরোজ বলি শুননা নিয়মতান্ত্রিক মানবো যেভাবে কোরআন এবং আপনি এর উপর আমল করবেন আর নে আমল করে তাহলে সে কি করলো সে মজবুত হাতল ধরতে পারলো মজবুত করা ধরতে পারলো জান্নাতের রশি মজবুত জান্নাতের রশি ধরতে পারলো এই পথ ধরে সে জানাতে পৌঁছে যেতে পারবে কোরআন এরপরে আল্লাহ আবার ওইসব মুসিদদের প্রশ্ন করার জন্য বলছেন যদি তাদেরকে প্রশ্ন করো কি তারা বলবে আল্লাহ আল্লাহ ওই হিন্দুরও মানে আসল সৃষ্টি কর্তাকে তাদেরকে জিজ্ঞেস কে বলে আল্লাহ আর এইসব কুত্তিকে আসছে প্রতিবাদ করছে কারণটা কি কারণটা তো তাই তো এইসব মুসিদদেরকে যদি তুমি জিজ্ঞেস করো আকাশ জমিন কে সৃষ্টি করেছে তখন তারা বিষ্ণু থাকে না সৃষ্টি করতো বিষ্ণু নাকি ওইন বিষ্ণু বিষ্ণু মাফি বিষ্ণু নেই আল্লাহ সব সৃষ্টি করেছে তখন তুমি বলো আল্লাহামদুল্লাহ তারা যেহেতু মানতে পারলো মেনেছে সাত আকাশ সাত জমিন আমি সৃষ্টি করেছি তাহলে তুমি বলো কি আল্লাহামদুল্লাহ আল্লাহ শুকুর দলিল তাদের উপর প্রতিষ্ঠিত হয়ে গেছে এবারে তাদের জন্য উচিত তারা এই সৃষ্টিকর্তা হিসাবে যখন মানলো তাহলে এবাদতের ক্ষেত্রেও যেন তারা কর্ত্ববাদ মানে তারা মানে সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহ কিন্তু এবাদতের ক্ষেত্রে আল্লাহ কর্ত্ববাদ আল্লাহর সাথে আরো মানুষকে মিলিয়ে দেয় অথবা আরো সৃষ্টিকে মিলিয়ে দেয় বলে একজন এক আমাদের দরকার। আবার তারা বলে এইসব সরাসরি আমরা পূজা করি না বরং এদের পূজা করি ওসিরা হিসেবে আর এদের মাধ্যমে পৌঁছতে চাই আল্লাহর কাছে আচ্ছা এটা মুশিকে বলে না আপনি হিন্দুকে জিজ্ঞেস করবেন ভালো করে জিজ্ঞেস করবেন আর বর্তমান জমানার এই জমানার অনির্বাণ পূজারীরা সৌধ পূজারীরা এরকম বন্ডরা শৈতানরা তাদেরকে যখন প্রশ্ন করবেন তখন তারাও বলে এটা এটা হয় এগুলি হচ্ছে ওসিলা আসল মাহবুদ আল্লাহ বলে কিনা তাহলে এটা কি সিরিক হচ্ছে না ছোট সিরিক না বড় সিরিক ভালো করে বুঝো বল না না কবরে গিয়ে এরকম প্রণাম পীরের সামনে গিয়ে প্রণাম আবার দেখা যায় অনেক জায়গায় এখনো পর্যন্ত বাংলার মাটিতে রয়েছে সরাসরি পীরের সামনে গিয়ে যায়। ইন্না পীর অনেক বীর সেদিন দেখলাম এটা আমার যেমন মিথ্যা হবেরা। পীর আরেকটা যুবতী নারীকে নিয়ে আলিঙ্গন করছে মনে মনে হয়তো এটা হতে পারে ওর সন্তান হচ্ছে না তো পীর এরকম করলে সন্তান হয়ে যাবে আর কি দেখ অর্থাৎ কত বড় শিরি ঘণ্ট মুশ্রিক তাই শুধু বললে হবে না যদি আল্লাহ রেকাত না মানে আল্লাহর রেবাদ মানতে হবে জেনে বুঝে বলতে হবে তুমি কিন্তু রয়ে গেছে না না কিছুটা বাবাও করতে পারে কিছুটা আবদুল কাদের জিলানিও করতে পারে কিছুটা অমুক পীরও করতে পারে ছেলে সন্তান হচ্ছে না অমুক দিবে সন্তান তাহলে কি বুঝেন এই আকিদাটা সিরকি আকিদা না ইসলামীদা সবাই একমত সবাই দেয় ছেলে কে দেয় দেয় যদি দেখি তো সবাই একমত তাহলে আমরা সবাই মুসলমান বলি আলহামদুলিল্লাহ এখন আমরা বলি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহ বলছেন কিন্তু এরা বেশিরভাগ জানে না জানি বলে আল্লাহ সৃষ্টি করেছে কিন্তু আল্লাহ সংক্ষিপ্ত আপনি কার আমি কার আপনার টাকা পয়সা কার সম্পত্তি কার ছেলে কার মেয়ে কার স্ত্রী কার মা বাপ কার আত্মীয় স্বজন কার জমি কার বাংলাদেশ কার সৌদি আরব বলেন না জনগণ হচ্ছে সার্বভৌমত্বের মালিক আমরা বলি না? বুঝে শুনে বুঝি এমনি বলি বুঝে শুনে বলতে হবে যদি আমি বলি আমি সার্বভৌমত্বের মালিক তাহলে আমি মারা যাই কেন পরে যায় কুই যেটা বলেন তো আল্লাহ বলছে তোমরা যদি আমার নামানো কোন অসুবিধা নাই আমি হচ্ছে গনী আমি কারো মুখাপিক না সমস্ত সৃষ্টি আমার মুখাপিক সাত আকাশে যান উপরে যদি কেউ যেতে পারে আল্লাহর ইবাদত সম্পাদন করছেন কোন ফিরিস্টা বসে আল্লাহর ইবাদত সম্পাদন করছেন কোন ফিরিস্টা রুকু অবস্থায় আল্লাহর ইবাদত সম্পাদন করছেন আল্লাহ কি আমাদের মুখাবে আল্লাহর কথা না হলে অসুবিধা আর হিসাব করলে মানুষ আর কয়টা সংখ্যা কত যখন গেলেন সাত আকাশের উপর রব আলী যে আছে ওইটা কি বেতুল মামুর এই কাবাচুরিগের সরাসরি উপরে হাদিস এসছে সুবাহ এরকমই মানতে হবে যেভাবে আছে হাদিস ওখানে দেখলেন দৈনিক সত্তর হাজার আল্লাহর ঘরের তো করছেন দৈনিক সত্তর হাজার যার পালা একবার আসবে তার পালা কেয়ামত পর্যন্ত আবার ফিরে আসবে না তাহলে আপনারা বুঝুন ফিরিস কত আমরা সবাই জানি কেরাম কেয়াতিবিন দুই ফিরিস টা প্রত্যেকের সাথেই রয়েছেন তাহলে মানুষের সংখ্যা ওরাই কিছু বরং আমি তো বলি ফেরিস্তাদের সংখ্যার সাথে কোন তুলনাই হয় না হিসাব করলে জিন্দের সংখ্যা আমাদের থেকেও বেশি সুবাহ হিসাব করলে কি হয় জিন্তা সংখ্যা সাথে বেশি আমাদের থেকে বেশি আপনি হয়তো এটা কিরকম আপনি কিরকম শুনেন আল্লাহ রসুন বলেছেন প্রত্যেকটা মানুষের সাথে দুইটা সাথী তাকে স্পেশাল একটা হচ্ছে ফিরিস্তা সাথী আর একটা জিন সাথী একটা ফিরিস্তা সাথী আর একটা জিন সাথী শেতন ফিরিস্তা জিনী তিনি তাকে ভালো পথে নিয়ে যাওয়ার চেষ্টা করেন আর শৈতন সাথী তাকে জাহান নামের প্রতি নিয়ে যাওয়ার চেষ্টা করেন সাথী রয়েছে আল্লাহ রসুল ইসলাম বললেন হ্যাঁ আমার সাথেও আছে কিন্তু আল্লাহ আমার উপর রহম করেছেন আমার সাথে যে শৈতান এটা ইসলাম কবুল করেছে এই হচ্ছে পার্থক্য আচ্ছা যাই হোক আল্লাহর কথা মানুন আল্লাহ আল্লাহর অস্তিত্ব সম্পর্কে বিশ্বাস করুন বলে না নাস্তিক হবেন না মুষ্টি হবেন না শুনো আল্লাহ বলছেন আল্লাহর কতবাদ আল্লাহ কত বড় আল্লাহর মর্যাদা কত বড় আল্লাহর সত্তা কত বড়। আল্লাহর আজমদ কত বড়। বলছেন জমিনে যেসব গাছ রয়েছে তরুলতা রয়েছে সবগুলি যদি কলম হয়ে যায় আর এক সমুদ্র নিদর্শনাবলী লিখা হয় তাহলে আমার নিদর্শনাবলী শেষ হবে না কালী সমুদ্রের আট সমুদ্র তত আরো বেশি সব হান আল্লাহ যদি আট সমুদ্রের কথা বলো তাহলে সব পানিতে হানি চলে এলো তাই না আট সমুদ্রের পানি কালী শেষ হয়ে যাবে কলম তোমার নষ্ট হয়ে যাবে কিন্তু রব্বুল আলমিনের নিদর্শন বলি রেখা শেষ হবে আজিজ উ হাকিম আল্লাহ হচ্ছেন আজিজ আল্লাহ আল্লাহ সম্মানিত মর্যাদাশীল আল্লাহ পরাক্রমশালী আল্লাহ আত্মনির্ভরশীল হাকিম আল্লাহ বিধান বেশ উপযোগী আর কোন বিধান তাদের জন্য কল্যাণ করে এটা আল্লাহ জানে মানুষ জানে তোমার বিধান তো আজকে একটা কালকে একটা এক বছর কতটা হবে এক এক মাস পরে এক একটা আমি আরো রদ বদল তাই না আমি পাওয়ার পেয়েছি কোনো অসুবিধা নেই দুটি ঢুকিয়ে দিয়ে শাসনতন্ত্রে এরকম কিন্তু আল্লাহর যে শাসনতন্ত্র এটা কখনো পরিবর্তন হবে না পরিবর্তিত হবে না কেয়ামত পর্যন্ত হবে না ওইটা কোনটা কিনা পৃথিবীতে দেখো কত হাফিজ পৃথিবীর মাটিতে শুধু বাংলাদেশ নয় ইন্ডিয়ায় নয় সৌদি আরব নয় হিন্দুস্তান নয় পাকিস্তান নয় যাও আমেরিকা আমেরিকা ওখানে হাফিজুল কোরআন মৌজুদ মাসা আল্লাহ হাফিজুল কোরআন আমেরিকান মুসলিম ওরিজিনাল মুসলিম আমেরিকি হাফিজুল কুরআন সুবাহ চিন যাও ওখানে হাবিজুল কোরআন মৌজুদ আর কোন জায়গায় যাবে অস্ট্রেলিয়া যাও জাপান যাও যেকোনো জায়গা যাও পৃথিবীর মুসলমানদের সংখ্যা কম হলো প্রত্যেকটি রাষ্ট্রেই ইনশাআল্লা ইসলামিক অর্গানাইজেশন বর্তমানে বেশিরভাগ ইসলামিক অর্গানাইজেশন তাই আমরা সবাই বলি আর সব একই আলহামদুল্লা সারা দুনিয়া মুসলমানের কাছে কোরআন করি না কোন রকমের পরিবর্তন আছে বেশ আছে হয়তো কেরাতে বেশ এটা কিন্তু সমান কেরাত কেরাতি এই দিনে আচ্ছা কোরআন সারা পৃথিবীতে রয়েছে দেখবেন সবকটি হাবিদ একসাথে মিলিয়ে পড়ুন সবাই কোরআন পড়ু কোন যারা স্থানীয় একজন দুইজন দেয় না আচ্ছা আপনি বলবেন হিনা বাংলাদেশের এই হাফিজ বাংলাদেশের হাফিজের আরো মজবুত বাংলাদেশের হাফিজ আল্লাহ তাদেরকে আরো মজবুত করুন আমাদেরকে হাফিজ আমি একবার ছোটবেলা আরকি এক জায়গায় নমাজ পড়ালেন তারাবিগ বাংলাদেশি হিসাবে জামে মসজিদে মেইন শহরের জামে মসজিদে আল্লাহ শুকুর আমার পিছনে সাতজন হাফিজুল কোরআন ছিলেন আমার পিছনে কতজন হাফিজ ইমাম ও হাফিজ মসজিদের বাকি এরা তো নিয়ম মতো মসজিদের লুক বাকি যে কত আল্লাহ আলম সত্যি সত্য হাফিজ মসজিদে আসতো আল্লাহ আলম কারণ হাজার হাজার লুক হতো এই মসজিদে এখনো মজুদ কালাম লিখে শেষ করা যাবে না আল্লাহর নির্দেশনা বলি লিখে শেষ করা যাবে না কি করবেন এরপর আল্লাহ আবার বলছেন এই মুলহিতদেরকে মুশ্রিকদেরকে বুঝাচ্ছেন খেয়াল করো তোমরা বুঝো আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন যত মানুষ পৃথিবীতে সবাইকে সৃষ্টি করা আর এক প্রাণীকে সৃষ্টি করা যেরকম কারণ আমাদের কাজ হচ্ছে যখন আমরা চাই তখন বলি কোন তারপরে কিছু করতে সাথে সাথে এখানে আর লাগে না ইলেকট্রনিক মেকানিক আর ওই মেকানিক আর তুই মেকানিক কিছুই লাগে না রব বলছে হয়ে যা হয়ে যায় এটা কার কাজ রব আলের তাহলে আমরা আমাদের সকলকেই আল্লাহর একত্রবাদ মানা উচিত আল্লাহর দিকে সবাইকে রুজু করা উচিত আল্লাহ তুমি আমাদেরকে তো দান করো তোমার বিধিবিধান মেনে চলাতে অভিজ্ঞান করো আল্লাহ আজকে আমরা যারা এখানে জড়া হয়েছি আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার দিনের জন্য কবুল করে আমাদেরকে তুমি হদায়ত দান করো আমাদের সকলকে শিরিক পরিত্যাগ করার বিদাত পরিত্যাগ করার তোমার নাফরমানি পরিত্যাগ করার তৌফিক দান করো আল্লাহ তুমি আমাদের সকলকে সত্যিকারের মুমিন হিসাবে কবুল করানো আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করো দুনিয়ার মুসলমানদেরকে মাফ করো আল্লাহ আমাদের জানে মারে বরকদ রা হবা জিনা মুমাম ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التنواب الرحيم اللهم لا تدعنا لنا ذنبا إلا غفرته شوية آمين بولمين آمين أستستي اللهم لا تدعنا لنا ذنبا إلا غفرته ولا همّا إلا فرجته ولا كربا إلا نفسته ولا ضرّا إلا كشفته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا مبتلا إلا عافيته ولا حاجة هي لك رضا إلا قضيتها ويسترتها يا أرحم الراحمين اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا اللهم متعنا بأسماعنا وأبصارنا وقمواتنا ما أحييتنا وجعله الوارث منا وجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا إلى النار مصيرنا ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا لرحمتك يا رحم الرحمن اللهم صلِّ وسلِّم وبارِك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين